আমরা তাকেই তো বন্ধু বলা যায় যে হবে সকল বিষয় কল্যাণকামী এক বন্ধু অপর বন্ধুকে সৎ দিকে আহ্বান করবে ন্যাক উৎসাহিত করবে আখিরাতের সফলতা অর্জনের পথ দেখিয়ে দেবে একজন মানুষের জন্য এর থেকে উত্তম কল্যাণ কামিতা আর কি হতে পারে আর কি হতে পারে এর চেয়ে উত্তম উপহার হ্যাঁ কেউ ভয় বোনেরা কম আমাদের সবারই বন্ধু বান্ধব আছে আছে অনেক সহপাঠী বা সহকর্মী যাদের সাথে আমাদের বেশ সক্ষতা রয়েছে একটু ভেবে দেখুন তো সেই মানুষগুলোর দুনিয়াবি ব্যাপারগুলোকে আমরা যতটুকু খেয়াল করে থাকি তাদের দিন দিনদারিতা বা দিন সম্পর্কে তাদের কতটুকু জানা আছে সেই ব্যাপারে কি আমরা একটুও চিন্তা করি দিন থেকে যে তাদের অনেকেই গাফেল হয়ে আছে আল্লাহর ফরজ হুকুম পালনে অলসতা প্রদর্শন করছে এই ব্যাপারে কি আমরা কখনো তাদেরকে সতর্ক করি আসুন না হে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করি তাদেরকে সুন্দর জীবন গঠনের জন্য উদ্বুদ্ধ করি কত সহজেই তো আমরা তাদেরকে দাওয়া দিতে পারি উমা নেটওয়ার্কের ভিডিওগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি এসব আলোচনা শুনে করার জন্য তাদেরকে উৎসাহ প্যানড্রাইভ কিংবা মেমোরি কার্ডের মাধ্যমে উমা নেটওয়ার্কের সবগুলো লেকচার সংরক্ষণ করে রাখতে পারি এবং বন্ধুদের মাঝেও তা শেয়ার করে ছড়িয়ে দিতে পারি এমনকি তাদেরকেও এমন প্যান ড্রাইভ বা মেমোরি কার্ড উপহার দিতে পারি যেখানে ওমা নেটওয়ার্কের লেকচারগুলো থাকবে আর তা আমাদের বন্ধুদের জন্য অতি উত্তম উপহার হবে যখন তারা এসব ভিডিও লেকচার দেখে আমল করতে শুরু করবে গুনাহা থেকে বেঁচে থাকতে সচেষ্ট হবে তা হবে আমাদের জন্য অনেক সব লাভের মাধ্যম সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় সে আমলকারীর অনুরূপ স্বাব পায় তাই আসুন হে প্রিয় ভাই বোনেরা আমরা যেভাবে উমা নেটওয়ার্কের প্রচেষ্টার দ্বারা নিজেরা উপকৃত হওয়ার কথা বলছি তেমনি ভাবে আমাদের বন্ধু বান্ধব ও পরিচিত মানুষদেরকেও দিনের পথে উপকৃত হওয়ার এই পথ দেখিয়ে দেয় তাদের প্রকৃত কল্যাণকামী হয়ে তাদের হৃদায়তের প্রত্যাশায় এমন উত্তম উপহার তাদের কাছে পৌঁছিয়ে দেই। আমরা যেন ন্যাকের কাজে পরস্পরকে উদ্বুদ্ধ করতে পারি আল্লাহ সবহান আমাদেরকে সেই তাওফিক দান করুন to oh.